আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত শ্রোতা বাইবরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলাম আকঈদের আরেকটি পর্ব নিয়ে এই পর্ব যা থাকছে সেটা হচ্ছে আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করা কারণ ইতিপূর্বে আমরা আলোচনা করতেছিলাম আল্লাহর প্রতি ইমান সম্পর্কে আল্লাহর প্রতি আনার যে অবশ্যই আমাদের সামনে চলে আসে সেটা হচ্ছে আল্লাহ যখন আমাদের স্রষ্টা তিনি যখন আমাদের রিজিকদাতা দাতা তিনি যখন আমাদের জীবন দাতা মৃত্যু দাতা ইত্যাদি হ্যাঁ তখন তিনি যখন সবার উপরের তখন তাকে সম্মান দেওয়া আমাদের জন্য বাধ্যতামূলক सम्मान प्रदर्शन करें मना सम्मान प्रदर्शन करब अंतर दिए मुख दिए कमे चाहिए करार्धम हक अथवा छाड़ मध्यमे हक बहिर्प्रकाशारमुना दृष्टान दीबा बोझा सहजे अंतर दिए आल्ला सम्मान प्रदर्शन कर आल्ला हम्म যে এটা মনে করা যে আল্লাহ সত্য এই জন্য এই কারণে যখন এই অনুভূতি আসবে তখন তার প্রতি বিনম্রতা দেখাতে হবে তার সামনে নত হতে হবে এবং তার শক্তি অনুভব করতে হবে এবং তিনি যে সবকিছুর উপর সক্ষম রাখতে হবে প্রয়োজনীয়তা অনুভব করবে যে আমি সবসময় তার যে তার থেকে আমি দূরে থাকতে পারি না এ অনুভূতি নিজের মধ্যে জাগিয়ে তুলতে হবে যে আমি সর্বদা তার প্রতি এবং তার অপকাশ্যে তাকে ভয় করতে হবে এবং তার যে পরিপূর্ণ আপনার হেকমত রয়েছে প্রজ্ঞা রয়েছে তার শরীয়তের ব্যাপারে সেটা অনুভব করতে হবে এবং তার শরীয়তের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে তার আদেশ নিষেধের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে এবং তার পরিপূর্ণ সেটা হচ্ছে মুখ দিয়ে আল্লাহ সম্মান প্রদর্শন কিভাবে সেটা হচ্ছে তার তাকে স্মরণ করে এবং বিশেষ করে সৃষ্টির মধ্যে যে তিনি অতি মহান সেটা আপনার উল্লেখ করতে হবে মুখ দিয়ে ডাকতে হবে তার কাছে ফরিয়াদ করতে হবে তার কাছে আশ্রয় চাইতে হবে কারণ এগুলো হচ্ছে মৌখিক কাজ তাইলে মুখের মাধ্যমে তার প্রতি সম্মান প্রদর্শন আহ আরেকটা হচ্ছে আপনার কাজের মাধ্যমে সম্মান প্রদর্শন করা করবেন এবং তার পছন্দের সবকিছু সময় অনুসন্ধান রাখবেন যে আল্লাহ কি পছন্দ করে সেটা আপনি করতে চেষ্টা করবেন এটা হচ্ছে কাজের মাধ্যমে আপনার আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন আর একটা হচ্ছে এবং আল্লাহ রাগান্বিত হয় যে সমস্ত কাজের মাধ্যমে সেগুলা আপনার পরিত্যাগ করা সে সেইভাবেও আল্লাহ প্রতি সম্মান প্রদর্শন হয় তাইলে আমরা ইতিমধ্যে বলে ফেললাম আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন মৌলিকভাবে অন্তর দিয়ে হয় এই অন্তরের পরে মুখে এবং কাজের মাধ্যমে সেটার বহির প্রকাশ হয় এবং প্রত্যেকটা কিভাবে আল্লাহ করবো আল্লাহ ওদের নিন্দা করেছেন যারা আল্লাহকে সম্মান দেখান যারা আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করে না তাদের নিন্দা করেছেন কোরআন মজিদের মধ্যে আল্লাহ হাজির সাহানু সুরে ঝুমের সাতষট্টি নম্বর মধ্যে বলেন وما قدر الله حق قدره والاود جميعا قبضته يوم القيامه والسماوات مطيات بيمينه سبحانه وتعالى عما يشكون الله বলেন যে তারাতো আল্লাহকে সুত্টিগের ভাবে সম্মান প্রদর্শন আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করেন আল্লাহ যতটুকু সম্মান সেই সম্মান তারা দেখাতে পারেন এবং আল্লাহ বলতে দেখান তো টে ফেলবেন গুছিয়ে ফেলবেন হম সুতরাং যিনি এত মহান তার তো সম্মান অনেক বেশি হ্যাঁ এই ওইভাবে তাকে সম্মান দিতে হবে হ্যাঁ এই কারণে যে আল্লাহ পবিত্র এবং সুমহান তাদের সিরিপ থেকে আল্লাহর দিনকে সম্মান প্রদর্শন করা আল্লাহর নিদর্শন সম্মান প্রদর্শন করা সেটাও কিন্তু আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের সামিল যখন একজন মুসলমান আল্লাহ যে নিদর্শন সেগুলোকে সেটার প্রমাণ হ্যাঁ এর বিপরীতে যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সম্মান দেখাবে না প্রতি কোনো বৃক্ষেপ করবে না সেটা প্রমাণ হচ্ছে তার মধ্যে আল্লাহ ফেরিতে নেই বা দুর্বল হয়ে গেছে এবং তার প্রতি পালকের প্রতি সম্মান প্রদর্শনের ব্যাপারটাও তার কাছে অবহেলিত আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহ নিদর্শন সময়ের প্রতি সম্মান প্রদর্শন করবে সেটা তার অন্তরে যে তাক্ষ সেটার পরিচয় বহন করে सम्मान प्रदर्शन अधिक्लाषेध ग्रराम कर दिए सम्मान प्रदर्शन करते হম সেইগুলোর প্রতি সম্মান প্রদর্শন করে সেগুলা না করতে হবে প্রদর্শনের আল্লাহ প্রদর্শনটা মুসলমানের কর্তব্য এবং তারপর এবং সেটার প্রতি সম্মান প্রদর্শনের মানে হচ্ছে সেগুলো থেকে দূরে থাকা এবং সেগুলার প্রতি সম্মান প্রদর্শন যদি করা হয় দূরে থাকা হয় সেগুলো থেকে সেটা আল্লাহকে সম্মান প্রদর্শনের সামিল আল্লাহ নিজেই বলছেন ذلك من يعظم حرمات الله فهو خير له عند ربه وحلت لكم الانعام الا ما يطلى عليكم فاجتنبوا الريس من الاوثان واجتنبوا الزور الله جل شان سوره 30 নম্বর আয়াতের মধ্যে বলেন যে যে ব্যক্তি আল্লাহর হারাম প্রতি সম্মান প্রদর্শন করবে মানে থেকে দূরে থাকবে সেটা তার বিধি পালনের থেকে তার জন্য কল্যাণকর হবে পরকালে তার সম্মান বৃদ্ধি পাবে আল্লাহ বলেন কি হারাম হতে পারে আল্লাহ এরপরে তাহলে তোমরা সেই মূর্তি পূজা যেটা না পাক সেগুলো থেকে দূরে থাকবে জান আল্লাহ নিষেধ করেছেন সেটা থেকেই তিনি বলেন আল্লাহিমুখ হমসলামের হাদিস আল্লাহ রসুল বলেন যে প্রত্যেক রাষ্ট্রপতির একটা নিষিদ্ধ এলাকা থাকে निषि द्वितीय क्या हराम क्या जोर प्रति ब्रुक्षेप देना तल्ला कम से बोझा हम्म आल्लर प्रति সে সম্মান দিতে আল্লাহকে সম্মান করতে রাজি নয় সেটাই বোঝায় আল্লাহ আল্লাহ সম্পর্কে তেরো নম্বর আয়ো এভাবে আব্বাস এটার অর্থ বলেন যে তোমাদের কি হলো যে তোমরা কেন আল্লাহকে সত্যিকার সম্মান প্রদর্শন আল্লাহর প্রতি করো না তোমাদের কি হলো আল্লা প্রতি এমন ভাবে দেখবে যেন সে একটা পাহাড়ের পাদদেশে বসে আছে সে ভয় পাচ্ছে যে তার উপর পাহাড় ভেঙ্গে পড়বে কোন সময় যিনি অপরাধ করেন প্রকাশ্যে সে তার গুণাগুলোকে এমন ভাবে দেখে যে যেন তার নাকের উপর মাছি বসছে আর সে হাত দিয়ে এরকম করে নাড়িয়ে দিয়েছে নেড়ে দূর করে দিয়েছে এমন হালকা মনে করে সে আল্লাহ থেকে দূরে আসে যে তুমি গুনা যে ছোট সেটা দেখবে না বরং তুমি দেখো কার সাথে অপরাধ করতে যাচ্ছ সেই ব্যাপারটা দেখো এখন কথা হচ্ছে যে কি কাজ করলে আল্লাহর সম্মান আমাদের অন্তরে জায়গা নেবে সম্মান হ্যাঁ বাড়বে আমাদের অন্তরে আল্লাহর প্রতি সেই কারণ গুলা উল্লেখ করা হচ্ছে তার মধ্যে আল্লাহ আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ড এবং তার যে বড় বড় আল্লাহর সৃষ্টি সেগুলোর ব্যাপারে চিন্তা করলেও আল্লাহর প্রতি সম্মান বাড়বে সম্মান মানসিকতা আসবে যেমন আল্লাহর প্রকাণ্ড যেগুলা বড় বড় সৃষ্টি আকাশ জমিন সূর্য চন্দ্র এবং গ্রহ এবং এবং নক্ষত্র এরকম পশু এবং জল পদার্থ মধ্যে বড় বড় যেগুলো সেগুলো নিয়ে চিন্তা করলে অবশ্যই আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের মনোভাব আসবে এবং বিশেষ করে একজন মানুষ তার নিজের দিকে তাকালো সম্মানের আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমরা নিজের ব্যাপারেও চিন্তা করে দেখো তোমরা কি দেখো না তোমাদের নিজের ব্যাপারে চিন্তা করলেও তোমরা আল্লাহকে খুঁজে পাবে এবং আল্লাহ আল্লাহর প্রশংসা করলে সেই ব্যাপারে তখনও আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের মানসিকতা আসবে পঞ্চম নম্বর হচ্ছে ধর্মীয় জ্ঞান যত শিখবে ততই আল্লাহ মানুষে নিক্ষেপ করেন আর মূর্খতা হচ্ছে অন্ধকারের মতো যেই মূর্খতা অন্ধকারের মতো মানুষের অন্তরে ছেয়ে যায় আর মানুষ সত্য মিথ্যা কিছু পরক করার জ্ঞান রাখে না সে সত্যটা দেখতে পায় না জাগবে ই এখন আল্লাহর যে মহত্ব সেটার প্রমাণ দুটি প্রমাণ আমরা উপস্থাপন করার চেষ্টা করব দুইটা হাদিসের মাধ্যমে যে আল্লাহ কত বেশি মহান তিনি বলেন যে আমরা আমাদের কিতাব পাই যে আল্লাহ আকাশকে এবং জমিনকে আরেক আগুলের উপর রাখবেন এবং গাছ ইসবা এবং তিনি আর বাকি যৌত আল্লাহ সৃষ্টি আছে সবগুলোকে এক আঙ্গুলের উপর রাখবেন তাই সব কিছুকে এরকম একটা একটা করে পাঁচটা আঙ্গুলের উপর রাখবেন না তারপর এগুলোকে নাড়া দিয়ে বলবেন আনাল মানিক মানিক আমি দেখা গিয়েছে কারণ এই যে আসছে ধর্মগুরু ইহুদিদের তার সমর্থনে তিনি হাসলেন যে আল্লাহ কতই মহান তার মহাত্মের কথা তার মুখ থেকে শুনি সাপোর্ট দিলেন রসুল আকরম হেসে তারপরে আল্লাহ রসুল সাপোর্টে কোরআন তালাউদ্দ করে শুনেলেন তাকে আল্লাহ বলেন ওমা আল্লাহর রাসূল বলেন ওমা kaderullah hak qadri wal awdu jami'an qabdatu huwa yawm al qiyamah was samawati matyatan yameeni subhanahu wa ta'ala amma yushkuna আল্লাহ বলেন তারাতো সত্যিকার সম্মান প্রদর্শন করনি আল্লাহর প্রতি অথচ গুছিয়ে থাকবে আল্লাহ বলছেন তাদের যে শিখ সেটার থেকে আল্লাহ পবিত্র এবং মহান দ্বিতীয় আরেকটা প্রমাণ সেটা হচ্ছে আবদুল্লাহ আমার হাদিস তারপরে ডান হাত দিয়ে সেগুলো ধরবেন তারপরে বলবেন আনাল মানিকু এই বেরোন আমি হচ্ছি ক্ষমতা দর আজকের হ্যাঁ এবং এই নল যহকারী রাখি থাকে এই যে পরাক্রম ছাড়ি রাখা কোথায় তারপর যে আমি আজকের ক্ষমতা দর কোথায় সে পরাক্রমশালীরা কোথায় সে অহংকারীরা এভাবে আল্লাহ বলতে থাকবেন তাই এই দুইটা হাদিস আল্লাহ কত মহান সেটা প্রমাণ বহন করে আল্লাহ সানু আমাদেরকে তার প্রতি সম্মান প্রদর্শনের সত্যিকারের তৌফিক দান করুন সেটাই কামনা করছি ওয়সালদি